আরব বিশ্বের সব জায়গায় এই ভূমি থেকে অথচ বর্তমানে এই ভূমির শাসক পদে বসে আছে একদল তাগুদ শাসক গোষ্ঠী ইসলামকে নির্মূল করার এক ঘৃণ্য চক আছে এই তাগুদ কাদার ইহুদিদের পাঁচটা গোলাম এই সালমান মনে করে আরবের পূর্বিকার ইসলাম এক কট্টর ইসলাম তাই ইসলামকে মডার্নাইজেশন করা প্রয়োজন পশ্চিমা পুশু সমাজের ছাঁচে ইসলামকে পুনরায় সাজানো দরকার এই তাগুৎ শাসক গোষ্ঠী রসুল্লাহ সাল আলী ওসালামের রেখে যাওয়া ইসলামকে কট্টরপন্থী ইসলাম বলে আখ্যায়িত করে বলেছে বর্তমান সময়ের সাথে এই ইসলাম মানায় না তাই ইসলামের আরেকটি নিউভার্সন তৈরি করতে হবে যা তাদের পশ্চিমা প্রভুদের মনমতো হবে আর এই লক্ষ্যেই মাঠে নেমেছে বর্তমান তাগুত আলে সৌদ সরকার ইসলামকে নির্মূল করার ঘৃণ্য ষড়যন্ত্রে পঁচিশে এপ্রিল 2016 সালে তারা হাতে নিয়েছে মধ্যপ্রাচ্য এটাই ভীষণ টোয়েন্টি এর মূল বিষয় ভীষণ টোয়েন্টি এর মধ্য দিয়ে সৌদি সরকার ফ্রেম অস্ট্রেল বিনোদন জগৎ কথিত নারী স্বাধীনতার বিস্তার শিক্ষার সেকুলারাইজেশন পাঠ্যসূচিতে পরিবর্তন সহ দেশটিকে একটি সেকুলার সমাজে রূপান্তরিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন জায়গায় সিনেমা হল খুলেছে বিভিন্ন দেশের পপুলার তারকাদের এনে কনসার্টের আয়োজন করে যাচ্ছে নিয়মিত পাঠ্যসূচি থেকে পূর্বেকার আরব সালাফি আলেমদের কিতাবাদি উঠিয়ে দেয়া হয়েছে শিক্ষাকে সেকুলারাইজেশন করার নিমিত্তে শিক্ষার ব্যাপকতা আর বাধ্যবাধকতাকে কমিয়ে এনেছে প্রত্যেক ক্লাসে শিক্ষার আবশ্যকতা ও প্রাধান্যতাকে বাতিল করা হয়েছে এমনকি টেক্সট বুকে হিন্দুদের রামায়ণ সংযুক্ত করার পরিকল্পনা আগে বাইরের ভ্রমণকারীদের জন্য আলাদা উপকূলীয় স্পট ছিল যেখানে বিকিনি পরিধান ফ্রেম মিক্সিং মদ্যপান ইত্যাদি অশ্লীল ও হারাম কাজ করার সুযোগ থাকত আগতদের জন্য এখন সমস্ত সৌদিবাসীদের জন্য উপকূলীয় স্পটগগুলোতে এসবের অনুমোদন দেয়া হয়েছে সেকুলারিজম এলজিবিটি ইত্যাদি পশ্চিমা চিন্তার বই একসময় নিষিদ্ধ ছিল এবার রিয়াদের জাতীয় বইমেলাতে এসব বইয়ের প্রকাশ্য বিপণন করা হয়েছে নারী স্বাধীনতার নামে তাদের জন্য ফ্রি মিক্সিং পোশাকের বাধ্যবাধকতা বাতিল অভিভাবক ছাড়া হোটেল রাত্রি যাপনের অনুমোদন দেয়া হচ্ছে কাবার ভেতরে পুরুষদের পোশাকে নারী পুলিশ নিয়োগ দেয়া হয়েছে নারীদের জন্য বিভিন্ন হারাম বিনোদন ও খেলাধুলার একাডেমি খোলা হচ্ছে অর্থাৎ ভীষণ দিয়ে সৌদি সরকার দেশটিকে পশ্চিমা সভ্যতার সম্প্রতি আলো সৌদি শান্তিপূর্ণ দাওয়াতি এই ধারাটিকেও তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের তকমা দিয়ে কণ্ঠাসা করার সুযোগ তৈরি করছে কারণ তাবলিগ জামায়াতের মেহনত তাদের ভীষণ টোয়েন্টি এর বিরুদ্ধে যাবে মূলত সৌদি সরকারের এসব জঘন্য কার্যক্রমের সাথে ইসলাম ও হকপন্থী সালাফি আলেমদের কোনো সম্পর্ক নেই পশ্চিমাদের মদদে ইহুদিবাদী শক্তিকে খুশি করার জন্য আলে সৌদ ইসলামকে বিকৃত করার এক ঘৃণ্য এজেন্ডা হাতে নিয়েছে যে ইসলামে থাকবে না ইমান ও কুফরের সীমারেখা দিন ও উম্মহর প্রতি দায়বদ্ধতা একদিকে সৌদি সরকার তাদের অপকর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানানো আলেমদেরকে জেলে নির্যাতন করছে অন্যদিকে দেশে দেশে তারা নিজেদের গুণগ্রাহী পেট্রোডলার লোভী সাহেকদেরকে প্রতিপালন করছে যারা ইসলামের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া ও বিভিন্ন জামায়াতের বিরুদ্ধে নিয়মিত কুফর শির খারেজি ও সন্ত্রাসের তকমা দিয়ে যায় কিন্তু আলে সৌদকে জামান আর মাহিবা খা হিসেবে উপস্থাপন করে তার সকল অপকর্মে মৌন সমর্থন দিয়ে যায় সূচনা লগ্ন থেকে এই দেশটি মুসলিম বিশ্বের সাথে গাদ্দারি করে আসছে এই আলে সৌদি আমেরিকাকে আরবের বুকে ঘাঁটি কাটতে দিয়েছে ফিলিস্তিনের বুকে অভিশপ্ত ইহুদিদের বসত গড়ার সুযোগ করে দিয়েছে ইহুদি খ্রিস্টান ও মস্রিকদেরকে মুসলিমদের পণ্যভূমিতে ডেকে রসৌলা সাল আলী করেছে প্রিয় ভিউয়ার্স গাদ্দার আল সৌদের হাতে আজকে মুসলিমদের প্রিয়াম আঘাতপ্রাপ্ত হচ্ছে আরবের থেকে প্রকৃত রূপকে মুছে ফেলার পায়তারা চালানো হচ্ছে আরবের মুসলিমদের মাঝে দিনদিন দিন ও দিনহীনতা বিস্তার করছে প্রিয় এই ভূমিকে আবার তাগুত ও গাদ্দারদের থেকে পবিত্র করে আরবের সেই বিশুদ্ধতা ফিরিয়ে আনতে হবে মহান আল্লাহ তালা আরবকে তাগুত ও গাদ্দারদের থেকে পবিত্র করুন এবং যজ্ঞ ইমামের হাতে তার ঘরের দায়িত্ব ফিরিয়ে দিন আিনবাল আলীন